অনুবাদ আকাশ তা নেত্র গোলক সূর্য তা নেত্র দিন এবং রাত্রি তার দুটি নেত্রপত্র ব্রহ্মপথ তা ভ্রুভঙ্গি জলে নিয়ন্ত্রণ কার্তা বরুণ তা এবং রস তার জীবাৎ সাধারণ জ্ঞানে পরিপ্রেক্ষিতে এই শ্লোকটিতে বর্ণনা পরস্পর বিরোধী বলে মনে হতে পারে কেননা সূর্যকে কখনো তার অক্ষিগলক বলে বর্ণনা করা হয়েছে আবার কখনো ভাচা অন্তরিক বলে বর্ণনা করা হয়েছে তবে শাস্ত্র নিয়ে দেশের সাধারণ জ্ঞানের কোনো স্থান নেই শাস্ত্রের বর্ণনা ধ্রুব এবং সাধারণ জ্ঞান সর্বদাই অপূর্ণ কিন্তু শাস্ত্রের বর্ণনা সর্বদাই পূর্ণ এবং অভ্রান্ত শাস্ত্রে যদি বৈশাদৃশ্য থেখে থাকে তাহলে তা আমাদের আফূর্ণতা প্রস্তুত শাস্ত্রের নয় বৈদিক জ্ঞান লাভে এইটি হচ্ছে বিধি অজ্ঞানচি নিধসানঞ্জনশলা চুন্মীসম শ্রীগুবে নম বন্দেহম শ্রীগু শ্রীপরখম শ্রীগুন্দ্র বৈষ্ণবূপ সহগন রঘুনাথম সজীব সৈত সাবধুত গুর্জন সহিত চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাগণ ললিতাশাখা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দরাধর শ্রীরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এই ভয় শিল প্রায় আছে সেই সব কিছু যা আমরা স্কুলে বিশ্ববিদ্যালয়ে শুনেছি এবং সব কিছু যা আমরা মনে করে জ্ঞান সব কিছু ভুল করতে হবে একে নিয়ে আসে কারণ সব কিছু যা আমরা শাস্ত্র থেকে শুনে না সব কিছু যা আমরা স্কুলে শিক্ষক টিভি থেকে আনন্দ বজা পত্রিকা থেকে ইত্যাদি শিক্ষক হরে সে তো সব ভুলের সঙ্গে মিশ্রিত না সম্পূর্ণ ভুল কারণ পূর্ণ সত্য হচ্ছে কৃষ্ণ এবং এই জগৎ তার মায়ার জগৎ মায়া মনে যা নয় মায়া এই শব্দে আর একটা অর্থ আছে পিতে আরে ইতি মায়া সবকিছু মাফ করতে সেই প্রচেষ্ট হচ্ছে মায়া কারণ ভগবান ভগবানকে সম্ভব নয় ভগবান অসীম কিন্তু আমরা মনে করে যে সবকিছু আমরা সবকিছু বুঝতে পারি এই হচ্ছে আধুনিক বিজ্ঞানে চেষ্টা তো কত লম্বা কত চড়া কত গভীর ওই স্পিড অফ লাইট কথা স্পিড অফ সাউন্ড করতে পারছি সবকিছু মাপ করতে চেষ্টা কর এবং মনে করে যে এইভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি তারপর আমাদের ভগবানকে বিশ্বাস করার দরকার হবে না আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি আমরা নিজেদে বুদ্ধিতে বিশ্বাস করি কিন্তু এই কোন পর্যন্ত বৈজ্ঞানিক উন্নতি এই তো হলেও আমরা জন্ম মৃত্যু চড়া ব্যাধি হাত থেকে মুক্ত হচ্ছে না এবং আমরা কখনোই মৃত্যু থেকে মুক্ত হবে না নিজে চেষ্টা দ্বারা বৌদ্ধিক সংসারে দুঃখ থেকে মুক্ত হওয়া সম্ভব নয় শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমাপন করার ফলে তা হয়তো কি কৃপা লাভ করে আমরা এই ভৌতিক দুর্দশা থেকে মুক্ত হতে পারে তো কিভাবে ভগবানের সম্বন্ধে আমরা জ্ঞান সেই জ্ঞান করতে পারি শ্রবণ হচ্ছে প্রত্যক্ষ মানে অক্ষ এবং অন ভৌতিক ইন্দ্রিয় দ্বারা সব কিছু সব জ্ঞান যা আমরা অর্জন করতে পারি সেটা সব ভুল ভ্রন্থ পূর্ণ হবে শ্রবণ করতে হবে তো কান সেটা আর একটা ইন্দ্রিয় শ্রবণ করলে সেভাবেও আমরা ভ্রান্ত কৃত্রিম জ্ঞান পাবনা কি রকম শ্রবণ করতে হবে কার থেকেই শ্রবণ করতে হবে শ্রবণ শাস্ত্র থেকে শাস্ত্রের নির্দেশ শাস্ত্র মানে ভগবানের উপদেশ ভগবানের বাণী আমাদের জন্য এবং সেই শাস্ত্র ভগবানের প্রতিনিধিরা পরম্পরার দ্বারা শুনতে হবে এইভাবে আমরা কল বাণী পাইতে পারি সেই বাণী অপ্রাকৃত সব কিছু আমরা দেখতে পাই শুনতে পাই স্পর্শ করি এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা জ্ঞানেন্দ্রীয় দ্বারা সমস্ত জ্ঞানটা আমরা পাই সেটা আমাদের অহংকার সঙ্গে আমরা পাই সেই অহংকার কি জীবের স্বরূপ কৃষ্ণে দাস নয় সেটা অহংকার আমি কৃষ্ণ দাস নয় আমিই কৃষ্ণ ঈশ্বরহম ভোগী আমার চারা কোনো ভগবান নেই আমি জগতে কেন্দ্র আমি জগতে কার্তা সব কিছু যা জগতের মধ্যে আছে আমার নিজে ভোগের জন্য আছে তো সব কিছু যা আমরা দেখতে পাই আমরা কি কিভাবে দেখি সংকল্প বিকল্প মনে দর মনে দুই কাজ আছে সংকল্প বিকল্প এই জিনিস কি আমার ভোগের জন্য অনুকূল আছে অনুকূল হলে আমি গ্রহণ করব না জ্যৈষ্ঠ চেষ্টা কর্ব গ্রহণ করতে সেইটা আমি কামনা কর অনেক জিনিস যা আমরা দেখি তা আমরা ভোগ করতে চাই কিন্তু সম্ভব নয় আমাদের জন্য সুযোগ নয় তবু আমরা কামনা করে এবং বিকল্প তো এই জিনিস আমার সুখে আর আমে বাধা যদি থাকে তো সেইটা বিকল্প আমি গ্রহণ করব না তার থেকেই ভয় পাই তো এই এইভাবে আমরা অনুকূল প্রতিকূল হিসাবে নিজে ইন্দ্রিয় তর্পণের জন্য এই এইভাবে আমরা সবকিছু গ্রহণ করি অথবা গ্রহণ না করে বর্জন করি এই হচ্ছে অহংকার এবং এই অহংকারে অননাম হচ্ছে অজ্ঞান কিন্তু শাস্ত্র বাণী সেটা জ্ঞান সেটা প্রকৃত জ্ঞান কারণ শাস্ত্র বাণী ভগবানের উপদেশ এবং ভগবানের উপদেশ কি ঈশ্বর আহম কৃষ্ণ বক্ত আমি ঈশ্বর তুমি দাস মায়াধ্যক্ষে প্রকৃতি সূয়তে সচর আচরণ আমি জগতে কর্ত আমি জগতে নিহন্ত এবং তোমার জন্ম জীবের তোমার মঙ্গল হবে আমার চরণে আত্মসমাপন করহংকার যুক্ত জ্ঞানে নামে অজ্ঞান ছিদন হল এবং আমরা উপলব্ধি করতে পারি যে আমি কৃষ্ণ দাস তো সেই বাণী শুনতে হবে শ্রীধঙ্গ আধ্যাত্মিক জীবনে বিশেষ করে ভক্তি জীবনে বা বা জ্বর দেওয়া হয় শ্রবণ করো মায়া শক্ত মানম যুঞ্জন্ম রাশয় অসং সয়ং সমাগ্রং মা যথা জ্ঞাসি শৃণ হে অর্জুন শ্রীকৃষ্ণ বলে মায়া সত্য মানে তোমার মন আমার চরণে আসক্ত হয়। মনোযোগ করে আমার কথা শুনো যাতে তুমি সমস্ত সন্দেহ থেকে মুক্ত হতে পারো মুক্ত হতে পারো তো শুনতে হবে শ্রবণ আদি শুদ্ধ চিত্তই করে শ্রবণ আদি প্রথমত শ্রবণ আমরা বিশেষ করে কীর্তনকে জড় দেয় হরেণ নামা হরে নামা হরে নাম ইব কে বলাম কল না স্টেব না স্টেব না নিরাপরাধে নাম লয়লেন ভাই প্রেমধন কিন্তু কীর্তন পূর্ণ কি তো সেই কীর্তন সাথেই করতে হবে আমরা যদি বাণী, গুরু সাধু শাস্ত্রবাণী শ্রবণ করি না তাহলে আমরা ঠিক মতো কীর্তন করতে পারেন শুধু ও হরি শব্দ উচ্চারণ কর্তন হবে না যদি হরি খে হারের ফরিচয় এবং আমাদের পরিচয় আমাদের কি সম্বন্ধ আছে হরিয়ের সত্তে সেটা আমরা যদি না জানি তাহলে হরি হরি বললে আমরা কি বুঝব। বুঝবো সাধারণত লোকেরা যারা ভগবানকে বিশ্বাস করে তারা মনে করে যে ভগবান হচ্ছেন এই জন্য না এই জিনিস আলো যার কোন রূপ নেই যে আমাদের আশীর্বাদে হে ভগবান তুমি মহান আমাকে অনেক কিছু দিতে পারবে আমার ইন্দ্রিয় ভোগের জন্য দাও নারীলে আমি তোমাকে বিশ্বাস করব না তো হরি খে হরি হচ্ছেন কৃষ্ণ নারায়ণ ইনি হচ্ছেন গোলোকনা ইনি সচিরানন্দ বিগ্রহ রসরাজ তার কথব্য আমাদের ইন্দ্রিয় কামনা আগুনে ইন্ধন দেওয়া যাতে আমাদের কামাগ্নি আর বেশি জ্বালাবে সেটা ভগবানের কর্তব্য নেই ভগবানের ইচ্ছা আছে যে আমরা আমাদের মূর্খত থেকে মুক্ত হয়ে তার খাত্রে ফিরে আসবে তা সেবা করতে সেই ধন্য ভগবান আমাদের শাস্ত্র বা নিতে কিন্তু সে তো শুনতে হবে না শুনলে শুধু চক্ষ দ্বারা মন্দিরে অনুভব করা হয় না ধামে অনুভব করা হয় তো বেশি উপকার হবে না কালকে আমি নবদ্বীপে গেল এবং গঙ্গা পা করার সময় নৌকায় কিছু জন বেঙ্গালে তো একজন ব্রহ্মচারী যে আমার ফাঁসে বসেছিল নবদ্বীপে কি আছে কি আছে দেখতে আর পরে কি আছে কি আছে দেখতে দেখতে দেখতেই শুধু দেখা থেকে কি লাভ হবে শুনতে হবে লোকেরা এখানে এসে এবং বিরাট ব্যাপার তো বিরাট ব্যাপার আছে যাতে লোকদের আকাশন হবে শুনতে বিরাট ব্যাপার এই শ্রীমৎ ভাগবত হরি কথা কিন্তু সাধারণ লোক বুঝে ও বিরাট মন্দির আছে এই কন বিরাট পঞ্চ আমাদের কৃপা দেয় আগে ছোট পঞ্চ তত্ত্ব কৃপা দিতেন এবং তার মধ্যে কোনো থপত নাই তো ছোট পঞ্চতত্ত্ব এবং বড় পঞ্চতত্ত্ব উভয় পঞ্চতত্ত্ব কিন্তু যে হেতু আমরা মূর্খ সেই জন্য ঠাকুর যদি বড় হয় আমরা মনে করো খুব বড় সব ছোট বড় ভগবান সব কিছুই কিন্তু যেহেতু আমরা সব চক্ষু দ্বারা সব কিছু হিসাব করে বড় ছোট বড় মন্দির অনেক মন্দির আছে এই মন্দির থেকে বড় কিন্তু বড় জিনিসটা কি বড় হচ্ছে ভাগবত বাণী বড় হচ্ছেন ভাগবত ভগবান এবং বড় উপায় ভগবানকে উপলব্ধি করার জন্য শ্রবণ করা কিন্তু আমার মনে হয় এই আধুনিক জমানায় আধুনিক যুগে লোকেরা বেশি টিভি দেখে শ্রীধন্দ্র তারা শুধুমাত্র চক্কুর দ্বারা যা জ্ঞান পায় তাকেই দামলে। আজকাল লোকে বই খুব কম পড়ে না শুধু ওই আনন্দ অমৃত প্রজাপত্রিকা যুগান্তর ইত্যাদি ছেলেগুলা ওইসব পড়ে কিন্তু শাস্ত্র ক্ষম খুব কম জানে না তাকে দাম দেয় না সম্ভবত ওই কাল মার্কস দাস গাফিকা সে তো পড়ে অনেক কমেন্ট এখনো পশ্চিমবাং কমিউনিস্ট আছে তার শাস্ত্র হচ্ছে কালস আমাদের শাস্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গ্রন্থ গ্রন্থরাজ সেইটা শুনতে হবে তো আধুনিক যুগে লোকেরা শাস্ত নিদেশ বিশ্বাস করে না তারা মনে করে যে আজকাল আমাদের বড় বড় বৈজ্ঞানিকেরা অনেক কিছু মাপ করে ফেলেছেন এবং বৈজ্ঞানিকেরা যা মাপ করে তার মিল হচ্ছে না শাস্ত্র বর্ণনা সম্বন্ধে সেই জন্য আমরা আমাদের বৈজ্ঞানিকেরা কথা বিশ্বাস করি এবং শাস্ত্রকে আমরা বিশ্বাস করতে পারি এখানে কথা আছে যে এক জায়গা সূর্য কি লেখা আছে এই জায়গা সূর্য সূর্যা মানে এই জায়গা সূর্যকে কি বলে বিরাট রূপে চোখ এবং আহ সূর্য চা নেত্র এবং অন্য জায়গা ভাজ্য অন্তরিক্ষ সূর্যকে বলে বর্ণনা করা হয় তো পরস্পর বিরোধী বাক্য তো ব্যাসদে কি ভ্রান্তি করছেন অনেকে সেইভাবে মনে করে যে শাস্ত্র রচনা কর্ত জানে না কিছু আমাদের আধুনিক যা বিজ্ঞান ছিল না সেই জন্য জগৎ কিভাবে চলছে ইচ্ছে এটি জগৎ জগৎ এই শব্দে পরিভাষা হচ্ছে সময় চলে থাকে এই জগৎদিন আগে পূর্ব যুগে লোকদের জ্ঞান ছিল না আধুনিক বিজ্ঞান ছিল না সেজন্য তারা মূর্খ হয়ে নিজের কল্পনা থেকে ভগবান এইসব কথা লিখেছে এবং সেই কালে মূর্খ মূর্খ লোকেরা সেই সব বিশ্বাস করেছেন কিন্তু আমরা আধুনিক আমাদের বিজ্ঞান আছে আমরা অনেক কিছু মাফ ফেলেছে সেই আমাদের জন্য আমরা এই তো আমাদের জন্য ওইসব শাস্ত্র জ্ঞান দরকার ঐসব মূর্খ লোকের ঐসব বুড়িমারের জন্য শুধু তো আমাদের কি উত্তর তো আসলে এই এইসব লোকের সাথে আমাদের চর্চা করা দরকার তাদের বিশ্বাস আছে এবং আমাদের প্রকৃত বিজ্ঞান আছে কারণ আমাদের জ্ঞান আমাদের ব্রন্থ ইন্দ্রিয় দ্বারা অর্জিত হচ্ছে না আমাদের জ্ঞান ভগবান থেকে আমরা পাই মনে ইনি হচ্ছেন শাস্ত্রে জগতে সৃষ্টিকর্তা ইনি হচ্ছেন জগতে নিয়ন্ত্রক ইনি হচ্ছেন জগতে মালিক অবশ্যই ইনি জানেন এবং আমরা পিপ্রিয় মতো এই ছোট্ট পৃথিবীর মধ্যে থাকি এবং আমরা এটা বড় বড় কথা বলি আমরা জানি যে জগতের সৃষ্টি এইভাবে হলো এবং আমাদের বৈজ্ঞানিকভাবে আমার জ্ঞান আছে যে সেই তো হলো অনেক কিছু হলো অনেক বড় কথা বলে কিন্তু কি হয় বড় বড় বৈজ্ঞানিকেরা যা বলে কুড়ি বৎস পরে তো সেটা সব বর্জিত হবে এবং নতুন বৈজ্ঞানিক মতবাদ হবে কারণ পকেতে পকে তারা জানে না তারা শুধুমাত্র অনুমান করে এবং আমরা সাধারণত আমরা এক্ষেত্রে যা ওই বৈজ্ঞানিক জ্ঞান না বৈজ্ঞানিক অনুমান নেই আমরা খুব নম্র হয়ে সেই সব গ্রহণ করি ও আইনস্টাইন উচ সেইটা মানতে হবে আমরা সেই অকম আমাদের বিশ্বাস আছে যে ভগবান হচ্ছেন সৃষ্টিকার আমাদের মত বুদ্ধিহীন জ্ঞানহীন লোকদের কথা আমরা কেনে মানব তো আমরা যদি মনে করে আর আমাদের মতো সাধারণ নয় তারা পিএইচডি এম নোবেল পুরস্কার প্রাপ্ত তো আমাদের উত্তর আছে যে ঠিক আছে আমরা পিপড়ি তারা ও পিপি তো এই পিপড়ি থেকে অনপিপড়ি বুদ্ধি যদি একটু বেশি হয় তো সেই তো কি তো ভগবানের জ্ঞানে সমান হবে এই সম্বন্ধে আর অনেক কিছু বলতে পারি যে কাল আধুনিক বিজ্ঞানের দ্বারা আমরা ওই অন্তরিকের সম্বন্ধে ওইসব ধারা নক্ষত্র ইত্যাদি অনেক কিছু বলতে পারি কিন্তু বৈদিক যুগেও সেই রকম জ্ঞান ছিল আজ পর্যন্ত ভারতবর্ষে জ্যোতিষ সাধারণ লোক যে জীবনে এক খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান আছে তো সেই জ্যোতিষই তো আধার আছে তো শাস্ত্রে বর্ণনা করা হয় তো কিভাবে সমস্ত কি বলে অর্বেদ করে জগতের মধ্যেই চলে ঠিক শব্দ আমি জানি না এবং কালকে না এই বৎস পরে না এই সৌ বৎস পরে জানুয়ারি ছাব্বিশে সূর্যোদয় ক্ষণ সময় হবে সবকিছু গণনা করে সব কিছু বলতে পারে তো তাহলে জ্ঞান আছে না সেই জ্ঞান ছিল ইব অনেক উদাহরণ আছে যে বৈদিক শাস্ত্র বৌদ্ধ অনেক আছে তো আমার একজন গুরু ভাই আপনাদের গুরু কাকা হবে ইনি এখানেই আছে শুনেছি অনেকে দেখিনি মায়াপড়ে আছেন এখন শ্যামচন্দ্র প্রভু ইনি আমেরিকায় জ্যোতিষই করেন এবং এক ক্লায়েন্ট ছিল এই গাইনাকোলজিস্ট আপনারা জানেন গাইনাকোলজিস্ট কি মানে গর্ভাবস্তের শিশু গর্ভবতী মেয়েদের চিকিৎসা করে গাইনাকোলজিস্ট তো তিনি শ্যামচন্দ্র প্রভু ওই কে। ভগবতের তৃতীয় স্কন্দে বর্ণনা কি হয় সেই আছে। এবং ওই গায়কলিস্ট আগ ছিল কি এত পাঞ্চ হাজার বৎসর আগে কি করে সেই লোকেরা এই রকম জ্ঞান অবগত ছিল কি করে সম্ভব হয় সেই সব আধুনিক জ্ঞান না এই জ্ঞান এবং জ্ঞানী হচ্ছেন ভগবান এবং ভগবান যদি আমাদের জানাবেন তাহলে আমরা ও বুঝতে পারি নিজের চেষ্টের নিজে নিজের চেষ্টার সব কিছু যা আমরা জানি সে অবশয় ভুল ত্রুটি সম্পন্ন হবে তো সেটা প্রশ্ন সেটা আমাদের বিশ্বাস শাস্ত্র এবং আধুনিক জ্ঞানের মধ্যে তফাত যদি থাকে আমরা শাস্ত্রকে মানব এই বিশ্বাস আমাদের ভগবান জানেন ভগবান আমাদের জানাচ্ছেন এবং আধুনিক বৈজ্ঞানীরা যারা বলে তা আমরা পারে না শাস্ত্র জ্ঞান আছে এই ভৌতিক জগতের সম্বন্ধে এবং অপ্রাকৃত জগতের সম্বন্ধে এবং কিভাবে আমরা এই ভৌতিক অবস্থা থেকে মুক্ত হয়ে সেই অপ্রাকৃত রাজ্যে প্রোগ প্রবেশ পারি সেই জ্ঞান আছে সেই জ্ঞান গুরুত্বপূর্ণ আছে স্কুলে বিশ্ববিদ্যালয়ে চাচরা অনেক কিছু পরে ওই সব অপরাধিত আছে মানে এই ভৌতিক জগতের সম্বন্ধে কিন্তু প্রকৃত জ্ঞান হচ্ছে অপ্রাকৃত রাজের সম্বন্ধে জড় বিদ্যা যত মায়া ভাইভা তোমার ভচনে বাধা মোহ জনমেয়া অনিত্য সংসারে জীবকেই করে রাধা গাধা গাধার কীর্তন তার কীর্তন করে তো বিশ্ববিদ্যালয়ে বড় বড় অধ্যাপকও কীর্তন করে ইকল এম সি স্কোয়ার Amra adhunik নয় আমরা আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণ করেছি যে কোনো ভগবান নয় এবং ভগবান প্রমাণ করে যে বড় mrittu আধ্যাপক মৃত্যু হবে এবং ভগবান প্রমাণ করবেন যে nastik বড় নাস্তিকদের darshan হবে আমরা জমকে বিশ্বাস করে না ঠিক আছে কিছু কিছুদিন পরে তুমি বিশ্বাস করবে প্রত্যক্ষ জ্ঞান আমরা শুধু প্রত্যক্ষকে বিশ্বাস করে ঠিক আছে প্রত্যক্ষ দ্বারে আপনার জমে দার্শন হবে একটু উপেক্ষা করো হবে এবং আমাদের ভগবানের চরণ দর্শন হবে হচ্ছে এখানে হচ্ছে নাশিক লোকেরা বিশ্বাস করে না মনে করে প্রতিমা পত্ত কিন্তু যাদের শাস্ত্র জ্ঞান আছে বুঝতে পারে যে প্রতিমা নহুন সখাতজেন্দ্র নন্দন তো ওইসব বৈজ্ঞানিকেরা গবেষকেরা আসবে এবং অনেক বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা মাপ করবে পুতুল কত বড় এবং কী রকম পাত্র থেকে গঠিত হচ্ছে তো এইসব মাপ করবে আমরা মাপ করব না আমরা ভগবানের ছড়ানি প্রার্থনা করি গোবিন্দমাদি পুরুষম থমহম বোঝামি যাদের জ্ঞান আছে যে এই তো ফুথ তো তাদের জন্য ফুথ হবে যে যথা মাং প্রফাদন্তাইব বোঝামে আহম এবং যারা গ্রহণ করে যে প্রথিমথমি সখাত প্রজন্ড নন্দন তো তার সাথে প্রজন্ড সাধারণ চোখে ফুতুল হলে হলেও আমাদের সাথে কত বলবে। সেটা প্রভুপাত বলেছে যে তোমরা যদি মনে করে এই তো পিত্তলে ফুতল তো তোমার জন্য ফিত্তলে ফুত্থল হবে এবং তুমি যদি গ্রহণ করো যে এই হচ্ছে কৃষ্ণ তাহলে কৃষ্ণ তোমার সাথে কত বলবে তো ভক্ত হতে হবে ভক্ত মানে যাদের বিশ্বাস আছে ভগবানের চে এবং ভগবান কথায় ভগবান কথায় তার কথায় তার কথার মধ্যে আমরা ভগবানকে কি লাভ করতে পারি তার কথার জ্ঞান অর্জন করা হয় ভগবত বিজ্ঞানম মুক্ত সংজ্ঞাস তো এই কন আমাদের অনেক ভ্রান্থ ধারণা আছে শাস্ত্র শ্রবণ করার দ্বারা এইসব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারে এবং আমরা প্রকৃত ধারণা লাভ করতে পারি সেই ধারণা কি সেই ধারণা নয় সেই ধ্রুব সত্য যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং আমরা তার দাস এই পরম সত্যকে তো আমাদের পছন্দ আছে আমরা শাস্ত্র জ্ঞান মানতে পারি না আধুনিক অথবা প্রাচীন ভৌতিক বুদ্ধিজীবীদের কথা মানতে পারি আমরা যদি ভগবানের কথা মানে তাহলে আমাদের সদগতি হবে গোলক ধাম এবং ভৌতিক বুদ্ধিজীবীদের কথা আমরা যদি মানে তাহলে তাদের গতি আমরা পাব এখনো ওইসব পূর্বকালে নিজেদের মধ্যে চর্চা করে সকালে জমের অতিথি এবং জমালয়ে তারা সাথে সাথে চর্চা করে এবং এখানে ফিরে আসেও তারা গাধা দেয় গাধা দেওয়ার মতো অনেক কিছু বলবে কিন্তু আমাদের উদ্দেশ্য আলাদা আছে আমাদের উদ্দেশ্য আছে ভগবানের শৈবা ভগবানের কথা তো তো প্রজা উপ ছেড়ে দিতে হবে এবং ভগবত কথা শুনতে হবে বলতে হবে মানতে হবে এইভাবে আমরা ভগবত তত্ত্বজ্ঞান অবগত হয়ে ভগবানের চিন্তনে নিমগ্ন হয়ে কৃষ্ণ ভক্তি করতে পারে তো এই উপায় শ্রীমদ ভাগব চৈতন্য চরিতামতা ভগবত গীতা যথারূপ বিশেষ করে এর জন্য শাস্ত্র অধ্যয়ন কর জন্য ব্রহ্মচর্য গ্রহণ করা উচিত সাধারণ অনেক লোকেরা মনে করে যে ব্রহ্মচর্য হচ্ছে এই ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় সংযম করা কিন্তু সেটা ব্রহ্মচারী জীবনে সা নয় কি জন্য ইন্দ্রিয় সংযম করা যাতে আমরা শ্রবণ করতে পারি শাস্ত্র করতে পারি মন যদি চঞ্চল থাকে তাহলে আমরা শাস্ত্র জ্ঞান শুনতে পারি না বুঝতে পারি না মন শান্ত হতে হবে যাতে আমরা শাস্ত্র জ্ঞান শুনতে পারি হরে পূজা হবে না এখানে সময় আছে এক ওই প্রশ্নের জন্য নে সবাই পালাই যাবে কি প্রশ্ন আছে কি ওই পন্ডিত পণ্ডিত হরে কৃষ্ণ Hare Krishna, কৃষ্ণ Krishna, হরে হরে Hare রাম Hare. Hare Rama, রাম Rama, হরে হরে শ্রী শ্রী রাধা মাধব আষ্ট শখি জম কী জায় Shri শ্রী ফলা সিংহ দেবী কী জায় শ্রী পঞ্চ তপ্তী জয় শিলভূপা কী জয় হরে কৃষ্ণ দোড় হরি দোড় হরি দূর